তিনি জন্ম নেননি এবং কাউকে জন্ম দেননি আর চতুর্থ হল ওয়ালামে কুফন আহাদ এবং তার সমতুল্য কোনো কিছুই নাই আপনি যে উপাসনা করেন তাকে সুরাই ক্লাস দিয়ে যাচাই করতে পারেন ধর্মত্বের গোষ্ঠী পাথর বাংলা পুষ্পন কুজাত হায়ন চাহি বিল শ্রীমা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 আবারোপ্রের সামনে উপস্থিত হয়েছি আগের পর্বগুলোতে যে বিষয় নিয়ে আলোচনা চলছিল আমাদের শান্তিকোন পথে আজকেও আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে এসছি প্রিয় বন্ধুগণ আমরা আগেই বলেছি যে যে এক উদ্দেশ্য যেই বিষয় নিয়ে আলোচনা চলছে সেটা হচ্ছে রব্বুল আলামিন আল্লাহ সুবাহ তালা আমাদের মনের চাহিদা ইচ্ছা তামান্না সকলের প্রাণের যে দাবি সে প্রসঙ্গে রব্বুল আলামিন যে দৃষ্টি ভঙ্গি আমাদের সামনে পেশ করেছেন সে সম্পর্কে সচেতন করা প্রবন্ধুগণ আমরা সকলেই চাই শান্তি সবাই তার ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে জীবনের প্রতিটি ক্ষেত্রেই সবাই শান্তি চাই শান্তি কি করে আসবে কোন পথে আসবে সেই দিকে লক্ষ্য না করে শান্তি চাই এই আন্দোলন এই ডাক সকলের মুখে সকলের দাবি সবার একই কথা শান্তি চাই আমরাও শান্তি চাই কিন্তু শান্তি কোন পথে আমার নিজস্ব বানানো কোনো পথে নাকি কোন ব্যক্তি বিশেষের বানানো পথে না কোনো পণ্ডিতের বানানো পদ্ধতিতে শান্তিকোন পথে প্রিয় বন্ধুগণ আমাদের রব আল্লাহ সুবাহান হুম তাল তিনি সৃষ্টি করেছেন আমাদেরকে বিশ্বাস আমরা রাখি একজন মুসলমান হিসেবে সকলেই শান্তি কোন পথে সেটা আমি নির্ধারণ করলে যতটুকু সঠিক সিদ্ধান্ত আমি নিতে পারবো তার চেয়ে অনেক অনেক বেশি এবং প্রকৃত সঠিক সিদ্ধান্ত তিনিই দিবেন যিনি আমাকে সৃষ্টি করেছেন সেই মহান রবাহ আলেমিন তিনিই তো জানেন তার বান্দার কি প্রয়োজন তিনিই তো জানেন তার বান্দা কি করলে সে শান্তিতে থাকতে পারবে দুনিয়া এবং আখিরাতে তিনিই তো জানেন শান্তির পথ কোনটা তাই তিনি আমাদেরকে বলেছেন এক গুরুত্বপূর্ণ কথা যার উল্টা ভিন্ন কোনো পথে আমরা আছি তিনি বলেছেন তিনি মোমিনদেরকে ডেকে বলেছেন ও মুমিনেরা শুনো তোমরা শান্তি চাও তবে আলি হকুম আনফুসাকুমুরুকুম্লা দেই তুম যদি শান্তি চাও তাহলে তোমরা নিজেদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন হও যদি তোমরা প্রত্যেকে নিজেদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন হও তাহলে দুনিয়ার কোন মানুষ যারা তোমাদের বিরুদ্ধাচরণ করবে অন্য কোন পথে যারা চলতে চাবে তোমাদেরকে চালাতে চাবে তারা কেউ তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না রবুল্লা আলমিন সে দায়িত্ব নিয়ে নিয়েছেন প্রিয় বন্ধুগণ আজকে দুনিয়ায় সমস্ত মানুষের মুখে একটাই বক্তব্য একটাই স্লোগান অধিকার আদায়ের যে দাবি প্রত্যেকে নিজের অধিকার আদায়ের জন্যে নানা রকমের চিন্তা নানা রকমের ফিকির নানা রকমের চেষ্টা তদবির করে যাচ্ছি আমরা সকলেই শ্রমিক তার অধিকারের জন্যে রাস্তায় নামছে মালিকের বিরুদ্ধে আন্দোলন করছে মিছিল করছে হরতাল দিচ্ছে তার অধিকার আদায়ের জন্য। নারী অধিকার আদায়ের জন্য আজকে রাস্তায় নামছে সংগঠন করছে অন্যান্য সমস্ত নারীদেরকে সংঘটিত করার প্রয়াস চালাচ্ছে তার নিজের অধিকার আদায়ের জন্যে মালিক অধিকার আদায়ের জন্যে নানা রকমের আইন কানুন পদ্ধতি চালু করছে স্বামী তার অধিকার আদায়ের জন্যে স্ত্রী অধিকার আদায়ের জন্যে নানা রকমের চেষ্টা তদ্বির চালিয়ে যাচ্ছে সবাই প্রায় দুনিয়ার সবাই নিজেদের অধিকার আদায়ে সবাই সচেতন আন্তর্জাতিক সংস্থা আছে এ বিষয়ে মানবাধিকার সংস্থা প্রত্যেক মানুষকে তার অধিকার সম্পর্কে সচেতন করা প্রত্যেক নাগরিককে তার অধিকার সম্পর্কে বুঝিয়ে দেওয়া সবাই একটা জায়গাতেই চেষ্টা চালাচ্ছে কিন্তু আমার রব তিনি বলছেন ভিন্ন কথা তিনি বলছেন ও আমার মমিন বান্দারা যাদের সাথে আমার ইমানের সম্পর্ক এক গভীর মমতার ডাক এটা সবাইকে ডাকেননি রব্বুলা আলমিন মোমিনদেরকে ডেকে বলেছেন অন্যরা কি কী করলো সেদিকে তোমরা তাকিও না আমি তোমাদের রব আমি কি বলছি সেটা শুনো আল্লাহ বলছেন নিজের অধিকার আদায়ের জন্য আন্দোলন নয় নিজের দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন হও প্রত্যেকটা মানুষ যদি আজকে নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হয় নিজেদের কর্তব্য সম্পর্কে সচেতন হয় প্রত্যেকে যদি নিজেদের দায়িত্ব আদায় করে যথাযথভাবে তাহলে কারোরই আর নিজের অধিকার নিয়ে চিন্তা করতে হবে না কারণ সে যে সমাজে বাস করছে তার পাশের মানুষটা যদি তার নিজস্ব দায়িত্ব আদায় করে স্বাভাবিকভাবেই আমার অধিকারগুলো আমি আমার প্রাপ্যগুলো আমি পেয়ে যাব প্রিয় বন্ধুগণ সামাজিক শান্তি পারিবারিক শান্তি ব্যক্তিগত শান্তি সমস্ত শান্তির মূলে যে বিষয়টা এটাই হচ্ছে এই মূল কথাটা যে আমরা কেউ নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন নয় যে আমার কী কর্তব্য আমি সেটা না করে আমার অধিকার নিয়ে আমি ফিকির করছি চিন্তা করছি তাই আসুন আল্লাহ সুবাহানো তালা শান্তির জন্যে দুনিয়ায় এবং আখেরাতে সব জায়গায় শান্তির জন্যে রব্বুল আলমিন আমাদের সামনে যে দৃষ্টিভঙ্গি রেখেছেন আসুন সে মতেই আমরা এগিয়ে চলি ইনশা তাহলে দুনিয়া এবং আখেরাত সব জগতেই আমাদের জন্য শান্তির জগৎ হয়ে যাবে ইনশা তাহলে প্রিয় আমরা গত কয়েক পর্ব থেকেই আপনাদেরকে নানা রকমের জায়গা থেকে নানা অবস্থান থেকে নানা রকমের আলোচনা শুনিয়েছি আমরা বলেছি স্বামীর কি কর্তব্য আমরা আলোচনা করেছি স্ত্রীর কি কর্তব্য আমরা আলোচনা করেছি একজন নাগরিকের জন্য তার পাশের মানুষটার কী কী দায় দায়িত্ব রয়ে গেছে তার পাশের মানুষের জন্য তার আপনজনের জন্য আত্মীয় স্বজনের জন্যে কি গরিব মিসকিনের জন্য সবাই যদি এইভাবে তার চারপাশের সমস্ত সমাজের যত মানুষ আছে সকলের দায়িত্বগুলো যদি প্রত্যেকে নিজে নিজে এভাবে আদায় করে দেয় তাহলেই কারো নিজের অধিকার আদায়ের জন্য আন্দোলনের প্রয়োজন আছে চিন্তা করতে হবে তাকে নিশ্চয়ই না আজকে আপনাদেরকে যে বিষয়টি নিয়ে দু একটি কথা বলার ইচ্ছা করেছি আয়াত আমাদের একটাই শুরু থেকে সেই আয়াতের উপরেই আমরা আলোচনা করছি সেটা হচ্ছে সুরা অ্যান্ড নিসার ছত্রিশ নম্বর আয়াত জরাবুলা আলেমিন আমাদেরকে কোন পদ্ধতিতে চলতে বলেছেন কিভাবে চললে সমাজে শান্তি আসবে সেই সূত্রগুলো জানিয়ে দিচ্ছি যাতে করে আপনারা নিজেদের মতো করে তার কিতাবগুলো খোলে কোরআনের তাফসিরগুলো খোলে এই আয়াতের ব্যাখ্যা জেনে নিতে পারেন এবং প্রত্যেকটা বিষয়ে পুঙ্খানুপুঙ্খ ভাবে আপনি এর ব্যাখ্যা বিশ্লেষণ করে নিজের মতো করে কোরআনকে বুঝবেন ইনশা আল্লাহ তাহলে আমার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সমস্ত ক্ষেত্রেই শান্তি অবধারিত ইনশা আল্লাহ তো বন্ধুগণ আজকে তিন সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। ইয়েতিমের কিছু দায়িত্ব আমাদের সকলের উপর আছে আমার সামনে যখন একজন এতিম থাকবে তার অনেক দায়িত্ব শরীয়ত আমাকে দিয়েছে অনেক জিম্মাদারি আছে আমার তার আগে চলুন এতিম কাকে বলে শরীয়তে আমরা সেই বিষয়টাও একটু জেনে নেই এতিমের শাব্দিক অর্থ হচ্ছে নিঃসঙ্গ যে একা যেমন জিনুকের মধ্যে যখন একটা মুক্তা হয় তখন তাকে আরবিতে বলে দুরতিম নিঃসঙ্গ মুক্তা শরীয়তের পরিভাষায় এতিম বলা হয় মানুষের ক্ষেত্রে এতিম হচ্ছে যার পিতা নাই জীবজন্তুর ক্ষেত্রে এতিম হচ্ছে যার মাতা নাই কারণ জিম্মাদারী দায়িত্ব জীবজন্তুর ক্ষেত্রে তার মাই আদায় করে এজন্য মা যখন দুনিয়া থেকে চলে যায় তখন তাকেই এতিম বলা হবে কিন্তু মানুষের ক্ষেত্রে যেহেতু দায়িত্ব বাবার উপর এজন্য বাবা যখন ইন্তেকাল করে তখন তাকে এতিম বলা হয় তবে তার একটা বয়স আছে একটা সীমা রেখা দিয়েছে শরীয়ত আমাদেরকে মিসকাত শরীফের মধ্যে এল্লা রসুল সাল্লি আসাল্লাম সেটা বলেছেন কেউ যখন বালেগ হয়ে যায় তার বাবা ইন্তকাল করেছে কিন্তু সে যখন সাবালেগ হয়ে যায় একটা নির্দিষ্ট বয়সে পৌঁছে যখন সে তার ভালো বুঝার সময় হয়েছে সে কামাই রোজগার করার ক্ষমতা রাখে সামর্থ্য রাখে সব মিলিয়ে যখন একটা অবস্থানে এসে যায় যার একটা বয়স আছে নির্দিষ্ট সেই বয়সে পৌঁছলে আর তাকে ইয়ীম বলা যাবে না নিশ্চয় আমরা বুঝতে পেরেছি ইয়ীম হচ্ছে ওই নাবালেক শিশু সন্তান যার বাবা নাই সহজ কথা তার ব্যাপারে শরীয়ত আমাদের সামনে পেশ করেছেন কঠোর কথা কোনো রকমের শিথিলতা তার সম্পর্কে করা যাবে না আল্লাহ সুবাহান ও তার এই আয়াতের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের সাথে নিজের এবাদতের সাথে রবুল আলমিন বলছেন আমার এবাদত করো রবুল আলমিন বলছেন মা বাবার খিদমত কর তার সাথে সদাচরণ করো প্রতিবেশীর হক আদায় করো। মিসকিনের হক আদায় করো এভাবে বলতে বলতে রবুল আলমী নীতিমকেও নিয়ে আসছেন এতিমের হক আদায় করতে হবে আল্লাহ সব তালা সুরা নিসার মধ্যে জায়গায় জায়গায় জায়গায় জায়গায় এতিমের ব্যাপারে অম্মুদকে সতর্ক করেছেন মানুষকে সতর্ক করেছেন যাতে করে মানুষ কোনো রকমের শিথিলতা এক্ষেত্রে প্রকাশ না করে আমরা জানি সমাজে এটা এক বিরাট সমস্যা আকারে আমাদের সামনে আসে মাঝে মধ্যেই আমরা অনেক এতিমকে ঠকাতে দেখি এতিম তার উপর দয়া করবো থাক দূরের কথা শরীয়ত তাকে দয়া করার জন্যে যে ফজিলতের কথা শরীয়ত আমাকে শুনিয়েছে জান্নাতের যে সুসংবাদ প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম দিয়েছেন সেদিকে তো আমি দৃষ্টি দিচ্ছিই না বরং তার যেটা প্রাপ্য সেটা থেকেও আমি তাকে বঞ্চিত করছি এই জন্য আল্লাহ সুহান তালা অত্যন্ত কঠিন ভাষায় সুরান নিসার মধ্যে সে প্রসঙ্গ এনেছেন প্রিয় বন্ধুগণ আমরা সে বিষয়ে পরে কথা বলবো যে আল্লাহ তালা তার আগে ছোট্ট একটা বিরতিতে যাব সে পর্যন্ত আশা করি আমাদের সাথেই থাকবেন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 আর কি আছে মমিনের দায়িত্ব জানার জন্য দেখুন আর সকাল বাংলাদেশে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 রবুল্লা আলমিন বলছেন মা বাবার খিদমত কর তার সাথে সদাচরণ করো প্রতিবেশীর হক আদায় করোকিনের হক আদায় কর এভাবে বলতে বলতে রবুল আলমিনকে নিয়ে আসছেন ইতিমের হক আদায় করতে হবে আল্লাহ সুহানহালা সুরা নিসার মধ্যে জায়গায় জায়গায় জায়গায় জায়গায় ইতিমের ব্যাপারে অম্মদকে সতর্ক করেছেন মানুষকে সতর্ক করেছেন যাতে করে মানুষ কোনো রকমের শিথিলতা ক্ষেত্রে প্রকাশ না করে আমরা জানি সমাজে এটা এক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 অত্যন্ত কঠিন ভাষায় সুরা মধ্যে সে প্রসঙ্গ এনেছেন প্রিয় বন্ধুগণ আমরা সুরা একটি আয়াত সম্পর্কে আপনাদেরকে বলেছিলাম যেখানে অত্যন্ত কঠিন ভাবে যারা তাদের অভিভাবক যারা তাদেরকে বলেছেন কত খেয়াল রেখেছেন অবস্থার প্রেক্ষিতে রব্বুল আলামিন জানেন যে এরকম সমস্যার সৃষ্টি হতে পারে ছোট্ট বাচ্চা তার বাবা ইন্তেকাল করেছেন তার আপনজনরা আছেন চাচা আছেন ফুফুরা আছেন অন্য অনেক অভিভাবক থাকতে পারেন তাদেরকে রব্বুল আলামিন সতর্ক করেছেন যে এই অসহায় বাচ্চা এই ছোট্ট বাচ্চাটা তার অসহায়ত্বের সুযোগ যেন তোমরা কেউ না নেও খবরদার এই অসহায়ত্বের সুযোগ নিয়ে যদি তোমরা তার মালকে গ্রাস করো তো জেনে রাখো আমি রব কিন্তু রয়েছি এর জন্য তোমাদেরকে আমি কঠিন শাস্তি দিব রবুল আলমিন বলছেন যারা মাল অন্যায়ভাবে খাবে অন্যায় শব্দ জুড়ে দিয়েছেন ন্যায়সঙ্গত ভাবে খাওয়ারও পদ্ধতি আছে এই সুরায় নিসার মধ্যে নানা জায়গায় সে বিষয়গুলো এসেছে আপনাদের কাছে আমাদের নিবেদন থাকবে ওর আন খুলুন দেখুন তফসির দেখুন সেখানে ইয়তিমের মালকে রক্ষণাবেক্ষণ করতে গিয়ে যিনি রক্ষক ভক্ষকের ভূমিকায় নয় রক্ষা করতে গিয়ে যদি তাকে কিছু ওখান থেকে খরচ করতে হয় নৈসঙ্গতভাবে তিনি সেটা করতে পারবেন সে প্রসঙ্গেই রবুল আলমিন বলেছেন জুলমা নৈসঙ্গত খরচ যদি করতে হয় তুমি করবে খাবে কিন্তু সেটা যেন জুলমান না হয় অন্যায়ভাবে না হয় অতিরিক্ত না হয় প্রয়োজনের বেশি না হয় তাকে যেন ঠকানো না হয় যদি এমনটি করো আমি কিন্তু এতিমের পক্ষ নিয়ে যাব। তার পক্ষে চলে যাবো কুলুনাফি বোতুনহিম না এরা কিন্তু তাদের পেটের মধ্যে খাবার দিচ্ছে না আগুন দিচ্ছে প্রিয় বন্ধুগণ আমরা নিজেরাও খাচ্ছি হয়তো নিজের সন্তানদেরকে খাওয়াচ্ছি এতিমের মাল অথচ আল্লাহ বলছেন তুমি সেটা খাবার খাচ্ছ না তুমি আগুন খাচ্ছ সে আগুন তুমি দেখছ না কবরে গেলে হাসরের আখেরাতে সে আগুনের বিস্ফোরণ হবে এবং সেই জ্বলন্ত আগুনের মধ্যে উত্তপ্ত আগুনের মধ্যে তোমরা অচিরেই প্রবেশ করবে যদি এতিমের মাল অন্যায় ভাবে বক্ষণ করো বন্ধুগণ এটা কখনই করব না আমরা বরং তার মাথার উপর স্নেহের মায়ার দয়ার হাত বুলিয়ে দিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলী ওসাল্লাম কত চমৎকার বলেছেন তিনি বলেছেন আনা আলী আসাল্লাম এইরকম দুই আঙ্গুলকে মিলিয়ে দেখিয়েছেন আমি এবং এতিমের জিম্মাদার এতিমের দায়িত্ব যিনি নিবেন এতিমকে যিনি আপন করে নেবেন সেই ব্যক্তি এবং আমি মোহাম্মদুর রসুল্লাহ আমরা জান্নাতে এরকম পাশাপাশি থাকবো সুবহান আল্লাহ প্রিয় বন্ধুগণ এর সুবর্ণ সুযোগ আর কি হতে পারে আল্লাহ সুবাহান তারা অনেক আমল করার পর তো নবী মুহাম্মদুর রসুল্লাহর সাথে জান্নাতে একসাথে থাকার সুযোগ কি আমাদের হবে কত বড় বড় মানুষরা রয়ে গেছেন সুবাহান আল্লাহ সাহাবায় কেরাম রয়ে গেছেন আল্লাহালা রয়ে গেছেন মহাদ্দিজ ফিরা রয়ে গেছেন সেখানে মোহাম্মদুর রসুল্লাহ বলছেন তুমিও নিরাশ হয়েও না আমার পাশে থাকার এক সুবর্ণ সুযোগ আমি সাধারণদেরকে করে দিচ্ছি সেটা হচ্ছে যারা এতিমের দায়িত্ব নিয়ে নিবে নিজের সন্তান বলে বুকে তুলে নিবে যেটা মোহাম্মদ রসুল্লাহর সুনত এবং মোহাম্মদুর রসুল্লাহ সাল আলিয়া এমনটাই করতেন এতিমকে পেলে তিনি তার দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নিতেন বুকে জড়িয়ে বাবার সম্মান তাকে দিতেন সন্তানের সম্মান তাকে দিতেন নিজে বাবা হয়ে যেতেন এই বিষয়ে ছোট্ট একটা ঘটনাও হাজির শরীফে আসছে যেটা আপনাদেরকে শোনাচ্ছি বহু ঘটনায় আসছে ছোট্ট একটা শোনাচ্ছি হজরতে বসির রদিয়াল্লাহ তালান ছোট্ট এক সাহাবি ছিলেন আল্লা রসুলের ওই হজরতে বসীরের মা ইন্তকাল করেছে মদিনায় ছোট্ট বসির ছয় কি সাত বছরের বসির বাবার মনে কত টেনশন এই ছোট্ট বাচ্চার জন্যে নিজের ব্যাপার একটু চিন্তা করে। যে আমার ঘরে যদি আমার বিবি না থাকে আর ওই ঘরে যদি ছোট্ট একটা বাচ্চা থাকে বাবার কত টেনশন লাগবে কত পেরেশানই থাকবে এই সন্তানকে কেন্দ্র করে বাবা যেখানেই যায় তার মনের মধ্যে একটা কথাই ঘুরপাক খায় হয়। আমার ছোট্ট বাচ্চাটা কি অবস্থায় আছে হজরত বসীর রদিয়ালাহাল আনহুর বাবাও কিন্তু সাহাবি ছিলেন আলী রসুল সাল্লাহ আলী আসাল্লামের সাথে এক জায়গায় জিহাজে যাবেন হজরতে বসির এর বাবা যেহেতু ইমানের নূরে তাদের পুরো অন্তরটা নূরান্বিত ছিল সন্তানের মায়া মহাব্বত ভালোবাসা রসুলের ডাকে সারা দেওয়ার জন্যে সাহাবায়ক রামের সামনে কখনো বাধা হয়ে দাঁড়ায়নি এই জন্যেই তো তারা আল্লাহর পক্ষ থেকে স্বীকৃতি পেয়েছে রদিয়াল্লাহু আনহুম ও রদুয়ান যে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট কারণ তারাও দুনিয়ায় আল্লাহর উপর সন্তুষ্টি প্রকাশ করেছে হাজারতে বাবা ও রসুলের সাথে জিহাদে অংশগ্রহণ করেছেন জিহাদ থেকে যখন রসুল ফিরলেন মদিনাবাসীর এক সাধারণ নিয়ম ছিল আল্লাহ রসুল যখন মদিনার বাহিরে থেকে আসতেন মদিনার মানুষরা মদিনা থেকে বের হয়ে যেতেন শহরের থেকে বের হয়ে যেতেন রসুলকে স্বাগতম জানার জন্যে ওয়েলকাম জানানোর জন্য সমস্ত মদিনাবাসী রসুলকে অভ্যর্থনা জানানোর জন্যে যখন মদিনার বাহিরে বের হলেন হজরত বসির রদিয়াল্লাহ তালান হয়ে ছোট্ট বসির তিনিও গেলেন কারণ তার দিলের মধ্যে ওই তামান্না আমার বাবা আসছে কতদিন বাবার মুখটা দেখি না মার মুখ দেখা থেকে বঞ্চিত হয়েছি অনেক আগেই বাবার স্নেহে বড় হচ্ছি সেই বাবা কতদিন নাই আজকে বাবাকে দেখব হজরতে বসির রদি আল্লাহ তালান অন্য অন্য সাহাবে ক্রেমের সাথে আল্লাহ রসুলের সামনে গিয়ে দাঁড়ালেন আল্লাহ রসুলের সাল্লাহ আলিয়াস্লামের ঘোড়ার সামনে গিয়ে হজরত বসির দাঁড়ালেন জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ আমার আব্বুকে দেখছি ইয়া রসুল আল্লাহ আব্বু কোথায় ছোট্ট বসিরের এই কথার উত্তর রসুল করিম সাল আলী ওসাল্লাম দিতে পারছেন না এমনিতে রসুলের দিলটা রহমত দ্বারা ভরপুর ছিল মোহাম্মদুর রসুল্লাহ সালি আসাল্লামকে আল্লাহ তালা অত্যন্ত চমৎকার উপাধি দিয়েছেন রহিম বলেছেন তিনি তো দয়ার নবী ভালোবাসার নবী তার দিলটা সব সময় উম্মতের জন্য কাঁদে সেই রসুলের সামনে ওই ছোট্ট বসির যখন তার বাবার অনুপস্থিতির কৈফিয়ত জানতে চাইল আমার বাবা কোথায় ইয়া রসুল আল্লাহ হাজরত রসুল বসির দিকে তাকাতে পারেন নাই তিনি মুখটা ফিরিয়ে নিয়েছেন ডান দিকে ছোট্ট বসির অতটুকু বোঝার ক্ষমতা তার নাই তিনি ডান দিকে চলে আসছেন ইয়া রসুল আপনি কথা বলছেন না কেন আমার আব্বু কোথায় হজরতের রসুল করিম সাল্লিয়াম আবার বান দিকে মুখ ফিরিয়ে নিয়েছেন হজরতে বসির আবার ঘুরে গিয়ে জিজ্ঞেস করলেন ইয়া রসুল আপনি কথা বলছেন না কেন আমার আব্বু কোথায় এবার বসিরের মনে একটা ডাক দিয়েছে রসুল কথা বলছেন না কেন তাহলে কি আমার বাবা ওই জিহাদের ময়দানে শাহাদুৎ বরণ করেছেন মৃত্যুবরণ করেছেন হজরতে বসিরের মনের মধ্যে এক অজানা আশঙ্কা সেটা তোলপার শুরু হয়ে গেছে তার দিলের মধ্যে ওই আশঙ্কা তৈরি হয়েছে হায় আমি মায়ের ইস্নহ থেকে বঞ্চিত হয়েছি এখন নাকি আমি আমার বাবার থেকে ও বঞ্চিত হলাম নাকি হজরতে বশীর কেঁদে উঠলেন ই আর রসুল আপনি কথা বলছেন না কেন হজরত রসুল করিম সাল্লাম ঘোরা থেকে নেমে হজরত নও যা তোমার বোন তুমি কি খুশি নাও হজরত বসির ছোট্ট হলেও সাহাবি রসুলের সংস্পর্শে এসেছেন ক্ষণিকের জন্যে হলেও রসুলের ওই সোহবত ওই নিয়ামত যিনি পেয়েছেন তিনি জগতের শ্রেষ্ঠ মানুষ হিসেবে রসুল থেকে স্বীকৃতি পেয়েছেন রসুল বলেছেন খেয়রুল করুন করনি আমার সময়ের মানুষই জগতের শ্রেষ্ঠ মানুষ বসিরও তাই হাজারতে বসিরের অন্তরের সমস্ত কষ্ট দূর হয়ে গেল হাজারতে বশির বলেন ইয়া রসুল আল্লাহ আপনি আমার বাবা ফাতেমা আমার বোন এর চেয়ে বড় নিয়ামত আমার জন্য ইয়া রসুল আল্লাহ কি হতে পারে আমি মা হারিয়েছি অনেক কষ্ট পেয়েছি আমি বাবা হারালাম অনেক কষ্ট পেয়েছি ইয়া রসুল আল্লাহ কিন্তু আপনি যখন আমার বাবা হয়ে গেছেন ইয়া রসুল আল্লাহ আমার আর কোনো কষ্ট নাই দুঃখ নাই প্রিয় বন্ধুগর এটা হচ্ছে রসুলের আদর্শ রসুল শুধু দায়িত্বই নেন নাই বুকে জড়িয়ে বাবার স্বীকৃতি দিয়েছেন নিজেকে যদি রসুলের উম্মত বলেন আমরা মানি তাহলে এটাই করতে হবে আমাদেরকে ইয়েতিমকে দূরে সরিয়ে দেওয়া নয় বরং ইয়েমের জিম্মাদার আমাকে হয়ে যেতে হবে শুধু জিম্মাদার নয় বাবা হয়ে যেতে হবে তাহলে ইনশা আল্লাহ ত রসুল সালাহ আলী আসাল্লামের সাথে একসাথে ওঠার তৌফিক আমাদের হবে নিশ্চয় ইনশাআল্লাহ প্রিয় বন্ধুগণ এতিমের মাথায় হাত বুলিয়ে তাকে বুকে জড়িয়ে আমরা তাকে আপন করে নেব তাহলে সমাজে শান্তি আসবে ওই এতিম কখনো আমার বিরুদ্ধে বিদ্রোহ করবে না ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে এর উপর আমল করার তৌফিক আনায়ত করেন আমিন তৌফিকা ওয়ালাম আলাইকুম আরহাম رب الرحيم مشفق متعطف لا ينتهي بالحصر ما أعطاه আপনি لا লয়ন্ত لا হি বিল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 আমাদের সাথে অংশ নিন আল্লাহ আপনার শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আই ব্যাঙ্ক জি বি বাহান্ন এল ওয়াইটি তিন শূন্য নয় ছয় তিন চার শূন্য এক শূন্য দুই চার এক নয় টাকা মানবতার সমাধানের চাল চলন ইসলামি তরিকা আমলের পরীক্ষা আমি মোহাম্মদ হাশিমাদানী ইসলামী নৈতিকতা দেখুন আদর প্রতি মঙ্গলবার সন্ধ্যা পাঁচটায় বা পুনঃ সম্প্রচার রাত বারোটায় বাংলা দেশে পিস টিভি বাংলায়